الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فانذرتكم نارا تلظى لا يصلاها الا الاشقى الذي كذب وتولى وسيجنبها الا الذي ياتي ماله يتزكى وما لا احد عنده من نعمه تجزاء الا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى اي سوره النام হচ্ছে সৌরতুল্লাই সোরার প্রথম শব্দ আছে বিদায় এখানে এই সোড়ার নামই হয়েছে সৌরুল আর আমাদের সকলেরই জানা লাইল মানি রাত মানি রাত না আলমিন বলছেন যখন রাত হয় তখন সব কিছু অন্ধকারে ছেয়ে যায় এখানে যদি এই লাইট না থাকে তাহলে কি হবে অন্ধকার সুফহান আল্লাহ রবুল আলমিন যে কোনো সৃষ্টির কসম খেতে পারেন কারণ তার উপর বিধান আরোপ করার মতো কেউ নেই ঠিক বিধান আমাদের উপর কে জারি করেছেন আল্লাহ আল্লাহ তার সৃষ্টির কসম খাবে তার নিজের কসম খাবে বিশেষ বিশেষ সৃষ্টির কসম খায় কিন্তু এমনিতেই কসম হার এই জিনিসের গুরুত্ব বা সৃষ্টি সৃষ্টির গুরুত্ব ইত্যাদি কে সামনে রেখে খেয়েছেন বলছেন কসম রাতের যখন ঢেকে ফেলেন নাহার মানে কি বলেন তো আপনারা দিন কসম যখন সে আলোকিত হয়ে উঠে রাতে অন্ধকার চেয়ে যায় আর দিনে আলো ছড়িয়ে পড়ে এবারে এই রাত আর এই দিনকে কে সৃষ্টি করলো আল্লাহ রাত আর দিন একটা আরেকটার বিপরীত আলো অন্ধকার একটা আরেকটার বিপরীত অন্ধকার আছে যদি আলো আসে তাহলে অন্ধকার দূর হয়ে যায় সুবাহ রাত যখন আসে তখন আর সূর্য থাকে না যখন সূর্য আসে তখন অটোমেটিকলি দিন হয় আর অন্ধকার চলে যায় ওই রিদা ওয়াল উনকার মানে পুরুষ লিঙ্গ বা পুরুষ আর উনসা মানে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী তাহলে মানে সৃষ্টি কর্তা সৃষ্টি করেছেন মা অর্থ যদি মা অর্থাৎ মা অর্থ যদি হয় ম্যান তাহলে এবং কোসম তার যিনি নর আর নারী সৃষ্টি করেছেন তাহলে যদি মান হয় তাহলে তার মানে আমরা সহজেই বলতে পারি বুঝতে পারি আলহামদুলিল্লাহ এবং কসম তার যিনি নর আর নারী সৃষ্টি করেছেন আর আরে করতে হচ্ছে তার মা তার অর্থ হবে নর আর নারী সৃষ্টি করার শপথ নর আর নারী সৃষ্টি করার শপথ নর আর নারী সৃষ্টি করেছেন এই নর নারী সৃষ্টি করা এটা সাধারণ কাজ নয় বড় কাজ রাত দিন সৃষ্টি করা সাধারণ কাজ নয় বড় কাজ তাই এই সৃষ্টির কসম খাচ্ছেন রব আলমী নারী বিপরীত রাত দিন বিপরীত ওইরকম হক না হক বিপরীত কুফর আর ইমান একটা আরেকটা বিপরীত বিপরীত কুফরি হচ্ছে অন্ধকার ইসলাম আর ইমান হচ্ছে আলো বরঞ্চ স্পষ্ট কিনা এখানে এই তিনটি জিনিসের কসম খেয়ে যদি একটা আলাদা করেন এই কয়েকটা জিনিসের কসম খেয়ে বা কয়েকটা সৃষ্টির কসম খেয়ে রবুল আলমিন পরবর্তীতে বলছেন কসমের পর তারা নিশ্চয় তোমাদের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন চাই খুশিস চেষ্টা আমরা কাজ কাজকর্ম করি চেষ্টা করি কিনা চেষ্টা ছাড়া কাজ হয় চেষ্টা ছাড়া আপনি কাজ করতে পারবেন না বেতনও পাবেন না চেষ্টা না করলে আপনি এখানে আসতে পারবেন না চেষ্টা না করলে আপনি লাভবাইকেও শিখতে পারবেন না চেষ্টা না করলে আপনি আলহামদেও শিখতে পারবেন না তাহলে দিন পেতে হলে চেষ্টার প্রয়োজন দুনিয়া পেতে হলে কি চেষ্টার প্রয়োজন কোনো কিছুই হবে না চেষ্টা ছাড়া অন্যদিকে এই চেষ্টা হয় ভিন্ন ভিন্ন কারণ দুটি পথ দেখছেন আমাদেরকে খারাপ পথ তাই কেউ কেউ আছে ভালো পথের জন্য চেষ্টা করে আর কেউ কেউ কি করে খারাপ পথের জন্য সৃষ্টি চেষ্টা করে আস্তফর তো আল্লাহ বলেন চেষ্টা করে আর কেউ জন্য চেষ্টা করে কিন্তু এটা তো বুঝে যে জাহান নামে যাবার জন্য চেষ্টা করে সে তো মনে করে এটা সহজ খুব ভালো কাজ করছি বেদাত করছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি মানুষকে আহ্বান করছি এই সব হচ্ছে কোন পথ বলুন জাহান্নগের পথ নামেদুল্লাহ আর যারা ইমান আনে কাজ করে সলাত আদায় করে হকের পথে মানুষকে আহ্বান করে হজে হজ আদায় করার জন্য মানুষকে আহ্বান করে হজের বিধান শিখায় কোরআন শিখায় কোরআনের পথে লুকজনকে আহ্বান করে এই সব হচ্ছে কিসের পথ জান্নাতের পথ বলি আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে এসছেন একটু চেষ্টা করে কষ্ট করে শয়তান শয়তানের সাথে জেহাদ করে আপনারা এসছেন এই যে আসছেন কেন আসলেন বলেন জন্নত লাভের জন্য এসেছি উৎসাহী উদ্যমী হতে হবে যদি এরকম হন তাহলে রব্বুল আলামিন যেভাবে তিনি ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক আপনি জন্নাত লাভ করবেনই ইনশাল তাই দেখুন রব্বুল আলম বলে সামনে বলছেন কিরকম তোমাদের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন একটু খেয়াল করোল যে দান করে দেয় পড়ে দেয় না কিছু লোক আছে আল্লাহর পথে দে ঠেকায় পরে কি করবে মানুষ কি বলবে ঠিক না তো ভালো পথে যদি দে আর আল্লাহকে ভয় করে চলে দিল দান করলো আল্লাহর প্রতি এবং আল্লাহর উদ্দেশ্যেই দিল আর আল্লাহর যাবতীয় বিধান পালন করে নিয়মতান্ত্রিক হত্যাকা ও সদ্যাকা বিল আর হুসনাকে সত্যতা প্রতিপাদন করল হুসনা বলতে কি প্রশ্ন বলছে এক তফসির হলো তার জান্নাত। কে বিশ্বাস করে তারা যাবে কোথায় ইনশাল্লাহ রব আলীন বলেছেন সুর যারা নীকামল করে রয়েছে তাদের জন্য সুসনা সুন্দর বস্তু এই সুন্দর বস্তু বলতে জান্নাত গেলে বুঝুন আপনি জান্নাত কিরকম হয় এখানে থেকে আমরা বুঝতে পারবো না যখন ক্যামিল করতেন দোয়ায় ইস্তেফা পড়তেন কোন কোন সময় প্রাথমিক বা প্রারম্ভিক দোয়া এই দোয়ার মধ্যে একটা অংশ হচ্ছে জান্নাত আছে রব আলমিন জান্নাত তাদের জন্য তৈরি করেছেন যারা ভালো লোক যারা নেক আমল করে যারা ইমান আনে আল্লাহর একত্রবাদের উপর নিয়মতান্ত্রিক বিশ্বাস করে সিরিক থেকে বাঁচে الله نافور مالي تكتب باتحي تادير جنة حدث جنة إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري تجري من تحتها الأنهار خالدين فيها أبدا নিশ্চয় যারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যারা ইমান এনেছে নে কামল করেছে তারা রকম সৃষ্টি বলেন আল্লাপাক সুন্দর করে বলেন ঘুমাচ্ছেন না দেখো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন না সর্বনিকৃষ্ট সৃষ্টি মুনাফি কি গুন মুখ দিয়ে বলছে অন্য কিছু আর কি মহাদেব আর না শ্রীকৃষ্ণ আর নয় কি আছে কি না মসজিদে আসনে মুসলমানদের সাথে মন্দিরে গেলে হিন্দুদের সাথে মুসলিম না ক্যাফের চার্চে গেলে খ্রিস্টানদের উপাসনালে ওখানে হচ্ছে খ্রিস্টান মুসলিম না আপনাদের মধ্যে এরকম থাকে তবা করুন আপনি মুসলমান না মসজিদে আসলে মুসলিম আর মন্দিরে গেলে হিন্দু উপাসনা করে কি না এরকম আছে ঢুক জানেন আপনারা দশ কুটিবার যদি সে হজ করে তবুও সে কাবেন কারণ সে আল্লাহর দিনকে নি এক ভাবে সেটা ওইটাও মানে ওইটাও মানে আল্লাহ কি বলেছেন আল্লাহর দিন ইসলামকে ছাড়া অন্য কোন দিন কে আপনি মানতে পারবেন না মানবেন একমাত্র দিন ইসলামকে তাহলে আপনি হচ্ছেন মুসলমান আর কোন সময় মসজিদে মুসলমানদের সংখ্যা বেশি মন্দিরে হিন্দুদের সংখ্যা বেশি হিন্দু ওহানে যায় ওহানে আল্লাহ বলছেন যে দান করে তাহলে মুসলমান যখন ইমান আনল ইমান করবেই পাঁচ বৃত্তি তো আছেই সাহ এই পাঁচ বৃত্তির উপর আমল করবে যদি এগুলি তার উপর ফরজ হয় যেমন প্রথম নম্বর ইমান তো আর সন্দেহ নেই তারপরে কোনটা বৃত্তি ইসলাম কবুল করার উপর বাকি দুইটা সবার উপর ফরজ তাই না আর জাকাত আর হাজ সবার উপর ফরজ হয় যারা সামনে হজে যাবে যারা সামর্থ্য পাবে তারাই যাবে আর যে সামর্থ্য পাবে না সে যাবে না কিন্তু আরেকজনের কাছে গিয়ে পয়সা বুঝেন তো কিন্তু মানুষের কাছে চাইবে না আল্লাহ কিন্তু তোমাকে বলেন তুমি মানুষের কাছে যে তুমি যাও আল্লাহ বলে যার সামর্থ্য আছে সে যাবে হজি তো আপনি আল্লাহর আল্লাহ আপনাকে আপনি ভাই আমি আপনি আপনি একশো রিয়াল দিয়ে দিন এরকম জড়ো করে যাওয়া যাই যা ইজ না ভালো করে বুঝবেন সেন্টার থেকে যারা যাচ্ছেন আলহামদুল্লাহ ইসলামিক সেন্টার আপনারা তোর মাগছেন না ওরা ওরা আপনাদেরকে নিজের সেন্টার কর্তৃপক্ষ আপনাদেরকে এটা একটা এনআন বা পুরস্কার হিসেবে দান করছে যারা এখানে আছে সেন্টারের দর্শে বুঝতে পারছেন মানুষকে বুঝাবেন যারা এখনো দূর দূরে আছে অনেক বাংলাদেশি অথবা বাঙ্গালি এখনো পাওয়া যাবে যারা এখনো হজ করেনি বা এই বছরও যাবে না আছে কিনা আপনার এখন থেকে দাওয়াত শুরু করে দিবেন দ্বিতীয় ক্লাস আবার শুরু হয়ে যায় তাড়াতাড়ি দান করলো আল্লাহ কে ভয় করে চললো আর হুসন হাকে সত্য বলে মানলো অর্থাৎ জান্ন মানলো শেখ ইবন রহমতুল্লাহ তার বলতে ইবন রহমতুল্লাহ উল্লেখ করছেন যে হচ্ছে আল্লাহর কালাম আচ্ছা এটা তফসির শুনলো সন্দেহ নেই কারণ আল্লাহর কালামকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান হবে আল্লাহর কালামকে যদি কেউ না মানে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ বলেন যদি তুমি এরকম করো তাহলে তোমার জন্য আমি সহজ পথকে কে অর্থাৎ জান্নাতের প্রতি চলাকে সহজ করে দিব তোমার জন্য সহজ আসবে অনেক মানুষদের চলার পরে বড় কষ্ট হয় আর যারা ভালো লোক সলাৎ না পড়লে কষ্ট হয় সত্য সত্যনামিথ্যা যদি সলাদ কি বলেন আপনি এরকম অলুক আছে যদি মিস শুন্য কষ্ট হয় এরকম আছে যদি প্রথম মিস কষ্ট হয় প্রথম তকবির উলা এরকম ওলুক আছে এখনো আছে আলহামদুলিল্লাহ আলামিন এদের সংখ্যা কম হলেও বৎসর পর বছর চলে যায় প্রথম তকবির মিস হয় না আছে কিনা পারো না তুমি পর বৎসর যায় মাসের পর মাস যায় প্রথম তকবীর মিস নেই যদি একদিন তাকবীর মিস হয়ে যায় কত কষ্ট হয় কারণ নমাজ মিশরে কি হবে আর তুমি বলো আমি সরাত পড়ি নমাজে এক নম্বর সারা বছর আর হজে যাওয়ার সময় এসে যাবে কি বলেন আমি তো সবসময় পড়ি আর মসজিদ ইমামা হ্যাঁ তার তো একটা পজিশন বাড়লো নোমাজ পড়ো হ্যাঁ কোথায় আল্লাহ এরকম দেখি না আপনি দিলেন সাক্ষী কে আমি মিথ্যা সাক্ষী হিসেবে দাঁড়াবেন আর আপনি আরেকজন আসলেন সেন্টার ছাত্রের লিস্টেই নাম নেই আছে আমি বললাম তা খবরদার হারাম বা অসত কাজে সহযোগিতা কর আর তুমি বন্ধুত্ব আছে আমি বলছি আমারটা আমার নেই ধোকা দিতে চাও আমাকে ধোকা অনেক সময় হয়তো খেয়াল হয় না আল্লাহ করুন আমাদেরকে হতে পারে কতবার এই দর্শে আমি তো বাড়ছে দশ বছর আগে অথবা বিশ বছর আগে আর এখন বলছে সুযোগ আর কি অসুবিধা কি চলে গেল তাহলে এর জিম্মা আমি না আমি তোমার জিম্মা দায় করেছি কিন্তু সে চলে গেছে মৃত্যু الله يجب أن يكون لدينا حدية ونحن نقول لكم بمسلمين لدينا حفاظة كورو فأما من أعطى واتقى وصدق بالحسن فسنيسره لليسرى أقول لدينا شططة التحكم رب العالمين أكبر جنة البطسحج كورو سبحان الله صلاة بربع سحج আল্লাহ কি বলেছেন তবে তাদের জন্য আল্লাহর ভয় আছে তাদের জন্য এটা সহজ কঠিন আর কঠিন কার জন্য মুশকিলা যারা ইমান নড়ে গড়ে যাদের ইমান মজবুত কঠিন আর তারা আল্লা দিকে যাচ্ছে বা ফিরে যাবে এদের জন্য সালাত হচ্ছে সহজ তাহলে সলাধ কয়েক পড়েন আপনারা যদি বলেন পাঁচ বক্তব্য ওয়াদা এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করবেন না মৌদ পর্যন্ত বলুন ইনস যদি এরকম হয় তাহলে আশা করা যায় আমাদের আপনাদের সবার হজ ও কবুল হবে ইনশাল আর গেলাম দেখাবার জন্য অঙ্গীকার ঠিকই আছে হজ হলো হাসম আচ্ছা সামনে আসি এই গেল যারা জান্নাতের জন্য সচেষ্ট আল্লাহ আগে বলেছেন নিশ্চয় তোমাদের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন দেখলেন কিছু মানুষ কিছু জন্য। আর কিছু মানুষ চেষ্টা আর যে করে আল্লাহর প্রতি দেয় না যে কৃপণতা করে হক জানে কিন্তু হক প্রচার করে না এই জিনিসটা আগে রয়ে গেছে যে হক জানে আর হক প্রচার করে আতার মধ্যে মান আতা দিল আর বখিল যে হক জানে কিন্তু হক প্রচার করে না হক জানে কিন্তু হক মানে না এটা তর বড়তা আছে কিনা আল্লাহ রসুন বলেছেন জিজ্ঞেস করা হয় আর সে তা গোপন রাখে জানে হক কিন্তু গোপন রাখে তাহলে কিয়ামতের দিন পাক তার নাকের ঢোকায় আগুনের লাগাম লাগাবেন আগুনের লাগাম ঘোড়ার নাকে আগুন লাগাম লাগানো হ্যাঁ দেখেছেন আপনারা ঘোড়া লাগান তো নাকি যে জানলো আর হক গোপন রাখলো তাকে জিজ্ঞেস করা হলো মাস কি কিন্তু সে হক বলল না তার নাকে কিয়ামতের দিন আগুনের লাগাম লাগানো হবে ইন্দো কোন গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন না অসুবিধা কি আল্লাহ আপনাকে তফিক দিয়েছে হক জানার আপনি হক জানবেন এবং মানবেন গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন না কারণ গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখলে আপনি ওই ওই গোষ্ঠীর সাথে ওই পথে যাবেন খুনপথে জাহান নবের পথে ওরা বেদাত করতে পারে অসম্ভব কি অজানা অবস্থায় হয়তো ওরা ভুলপথী ছিল কোন একটা আলায় কিন্তু পরে জানতে পারল এই মশলা ভুল ওটা তারা ছেড়ে দেয় ওরা হচ্ছে হকপন্থী আর যে যার জন্য জানা না আর যে আগে জানতো না বলে বেদাত করেছে আল্লাহকে বলছে এবার আগে বুঝতাম না জানতাম না হক আমার কাছে পৌঁছায়নি মৌলাই তাই বেদাত করেছি আর এর বদলে তাকে যারা আগে কুকাজ করতো অশ্লীল কাজকর্ম করত তবা করেছে আল্লাহ রব আলী এদের খাতা খুচুরি যেগুলি ছিল ওগুলো মাফ তো নি। মাফ করে এর বদলে এগুলোকে নেবেন আগে জানিনী তাই বেদাত করেছি মলা এখন বেদাত পরিত্যাগ করলাম রব আলমিন তোমার বেদাতের খাতা যেটা ছিল গুণা ওই গুনা পরিবর্তন করে আল্লাহ রব আলমিন তার বদলে নেবেন আলহামদুলিল্লাহ আমার অনেক বেদাত করেছি আমি কিন্তু করেছি আপনারা করেছেন আমি করেছি আমার ছাত্রদের মধ্যে থেকে বেশিরভাগই করেছে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা বেদাত বুঝিয়েছি তাই না বেদাত ছেড়েছি এবারে যদি কোনো মশলায় জানি ভুল ওইটাও ছাড়বো অসুবিধা কি কারণ যতই জানবেন ততই হবে কম্লা তোমাদের আল্লাহ পূর্বে অনেক বেদাত করেছি না জেনে করেছি মলা তুমি ওগুলো মাফ করে দাও মলা হয়তো আমাদের মধ্যে সিরি কি না জানার কারণে মলা ওগুলো তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করবে কিন্তু দুঃখ হচ্ছে ওদের ওইসব লুগদের ব্যাপারে যারা জানতে পেরেছে তবু ছাড়ে না বেদার এটা হলো মুশকিল আমার কথা আপনাদের কাছে স্পষ্ট আপনারা এই দর্শে আসছেন অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পারছেন ওগুলো দলিলের বাইরে এই সব আমলের পক্ষে দলিল নয় জানতে পারছেন না কেনা এখানে এসে তাই গোড়ামি করবেন না বলবেন না বাংলাদেশি কি আলিম নেই কেউ কি এরকম বলে আচ্ছা আমি বলি কি আলীম নেই মানদণ্ড হয়ে যায় আর কোন গড়বড় থাকবে না আগে জানতাম না বেদাত করতাম বুঝলেন মুশকিল এখানে আমার এই দর্শক আমার কোন ছাত্র এরকমও ছিল যারা এখানে এসে আগে চুরি করতো চুরি পরিত্যাগ করেছে তবা করে কফিলের মাল চুরি করেছে আর কফিলের আলহামদুলিল্লা তাহলে আগে আমি বেদাত করতাম জানতাম না তো কেন বেদাত ছাড়ব না বুঝতে পারবেন রাগ করছেন না তো রাগ নাই আমার কথা নয় আমি আপনাদের পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বাণী পেশ করছি আমি আমার নিজের জন্যও পেশ করছি আপনি আপনাদেরকে বলেছি আমি অনেক বেদাত জড়িত ছিলাম রবীন্দিন আমাকে বেদাত ছাড়ার তো দিয়েছে যদি জানি কোনো মশলা এখনো ভুল কত মশলা আছে এখতলা অনেক আছে ওল আমরা ওলামাদের সম্মান করি। করিমেকর সম্মান করি যারা সম্মান করে না ওদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না বুঝতে পারছেন ওদের সাথে আমাদের সম্পর্ক নেই কিন্তু কোথাও হল আলিমা এদের থেকে ভুল হতে পারে তার দিনকে মুকম্মল করে দিয়েছেন মোহাম্মদ ছিলেন রসুল মোহাম্মদ ছিলেন কি নবীন তার কাছে ওহিয়াসত এরপরে আর কাছে কারোর কাছে ওহিয়া বাসবে না আমাদের মানদণ্ড যারা কৃপনতা করে আর নিজেকে বেপরোয়া মনে করা আল্লাহর থেকে বা পাকিস্তান থেকে দেখবেন যখন মানে কাজটার একটু অসুবিধা অথবা কোভিড সমস্যা ইত্যাদি আছে না একদম পাঁচ লম্বা লম্বা ধোয়া ডিউটি শুরু হয়ে গেছে এটা ভাল লোকের পরিচয় না ভাল লোকের পরিচয় কি এর সুক্রিয়া আদায় করার জন্য আগের তুলনায় বর্তমানে আরো ভালো শূন্য তরীখ করে স্পষ্ট কিনা এটা হলো ভালো লুক আল্লাহর শুক্র আর যে বিপদ ডাকে আর দিকে চলে যায় আর যখন আবার বিপদ আসে লম্বা দোয়া করে দোয়া পর্যন্ত হ্যাঁ বলো তো তুমি কি এরকম বন্ধা না বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ আল্লাহ কে ডাকবেন যদি এরকম হন তাহলে বুঝা গেল আপনি হচ্ছেন সত্যিকারের আল্লাহর আল্লাহ আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله بيقول আপনি বাবার কাছে জান আল্লাহ আচ্ছা আল্লাহ বলছেন وكذب بالحسنى ار حسناকে জান্নাত কে মানেনা উশিকার করে আল্লাহর كلام কে উশিকার করে لا اله الا الله আল্লাহর কর্তব্যে মানেনা ও কি صح وكذب بالحسنى আল্লাহ বলেন فسنيسره للعصرا আমিন তার কঠিন পথ সহজ করে দিব অর্থাৎ জাহান নামের পথ তার জন্য সহজ করে দেব তাহলে জাহান নামের পথ যে জাহান নামী তার জন্য সহজ। গান বাদ্যযন্ত্র খুব ভালো লাগে উলঙ্গ ফিল্ম আর আল্লাহরমানি ওই যে আপনারা অনলাইন দেখেন বা নেট ব্যবহার করেন কিন্তু হেফাজত জরুরি এই চুকের কারণে অনেক সময় এগুলি অন্য পথে চলে যায় এই জন্য এগুলি যত কম ব্যবহার করবে তত ভালো যদি ভালো ব্যবহার করেন আহমদুল্লা দূরে নিজের চুকের হেফাজত হবে নিজের ইমানের হেফাজত হবে এগুলির কারণে অনেক মানুষ বেদিন হয়ে যাচ্ছে আমি শুনেছি বেদিন হয়ে যায় আল্লাহর নাফর মানা হয়ে যায় চুকের হেফাজত জরুরি তাহলে যে দলত তার জন্য জাহান্নের পোচ হজ আর যে ভালো তার জন্য কিসের পত্য হজ আলহামদুলিল্লাহ এবারে আমাদের জন্য বা আমাদের দেখা দরকার আমরা যদি ভালো পথে চলি আর এটা আমাদের কাছে বলো ভালো লাগে তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করো বলো আলহামদুলিল্লাহ আর যদি মনে করো না নমাজ পড়তে অলসতা আল্লাহর বিধান পালন করতে কষ্ট লাগে তাহলে বুঝো এর মধ্যে গড়বড় আছে আল্লাহর দিকে রুজু করো সনাথ করোদার অবস্থায় আমাকে তুমি হৃদয় দাও আল্লাহা একটি রেবায় শুন তিনি বললেন আমরা আল্লাহ রসুল সালি হিমের সাথে ছিলাম এক জানাজা আমার জানাজা বুঝেন তো তোমাদের মধ্য থেকে এমন কেউ নাই যার ঠিকানা লেখা হয়নি জান্নাতে এবং জাহান্ন অর্থাৎ জান্নতে বা লেখা হয়নি এরকম কেউ তাহলে কি ওর উপরই আমরা ভরসা করে বসে থাকব আল্লাহ রসুন বললেন তোমরা কাজ করো আমল করো আমাদের কি লিখা আছে ওটা কেউ জানে আজকে আপনি এখানে এসেছেন আপনি আপনার বাণিজ্য করলেন যে যে কাজ করে হ্যাঁ আপনি আপনার কাজকর্ম করলেন আজকে কারো হয়তো দোকান কারো হয়তো কেউ হয়তো ড্রাইভার কেউ হয়তো ইলেকট্রিশিয়ান কেউ হয়তো হোটেল কেউ হয়তো হাতদার কেউ হয়তো অন্য কিছু কেউ মাজরা সবাই কাজ করে দিদি আমরা সবাই বলে বসে দেখব হবে হাত কুচিয়ে বসবে না কাজ করো আল্লাহ তাকে কিসের জন্য সৃষ্টি করা হয় এটা তার জন্য সহসাধ্য তোমার কাজ হলো তুমি কাজ করা আল্লাহ বলছেন তুমি সরাত পড়ো আমি কি করবো সরাত পড়বো আমার ইচ্ছা দিন কিনা আমার মন চায় এখন আমি রুটি খাবো যেটা আপনি খান চেষ্টা করেন আমি পায়েস খাবো আমরা মাঝে মধ্যে খান তো বাংলাদেশে দেখেছি মাঝে মধ্যে পায়েস খায় এই জন্য বললাম আর কি পায়েস খায় না পায়েস খায় আমি তো এখন মনে হয় আমি পায়েসটা বুঝি না তো কারণ আমার অসুবিধা আমি খেলে অসুবিধা মিস্টার নতুন খাই না তাও আবার ঠেকায় পরে খাই না কি করবে আচ্ছা ওইটা আপনাদের ইচ্ছে দিন না অনেক সময় পায়ে সামনে আছে মন চাইছে না আপনি খান বলেন খেলে অসুবিধা মন চাইছে না খেলে অসুবিধা আপনারা নিজেরাই বুঝেন আপনি বলেন আজকে উঁটের গুছ খাব ঠিক আছে সব রেডি সামনে খাবার এসছে মন চাইছে না পরে না খাচ্ছে না হয় কি সেদিন এক ব্যক্তির ব্যাপারে আমাদের একটা ভাই চলে হলে ওর ব্যাপারে বলা হলো ও নিয়ে নাকি ওই কি কি জানি গেছি মানে এক প্রকার মাছ নিয়ে আসছে সুখ স্বাচ্ছন্দে খাবে ভালো লাগবে ভাজি করে ফ্রাই করে খাবে ভাজি করা হয়েছে রান্না করা হয়েছে মজবুত পরে বলছে তারা ভাব লেগেছে খা শুভান আমাদের লুক খাওয়া দা নাম বলবো না বুঝতে পাচ্ছেন খায়নি পরে নাকি বেশ কয়েকদিন গেছে এই মাছ আর খাইনি সুবাহান আমাদের কাজ করা হোসেন তুমি পড়বে না আল্লাহ তোমার হিসাব নিবেন তোমার আমলকে সামনে রেখে তকদির কে দেখে নয় বুঝতে পারছেন আপনি কি করলেন কিনা এখানে তো কিছু ভাই এই দেখেন তারা কয়েকজন কত কিলোমিটার দূর থেকে আসে তাদের সামনে গরজ আছে তাদের ইচ্ছে হয়েছে আসছে যদি বলে যাবো না ইচ্ছে নেই তো আসবে বুড়ায়দাতে কত লোক হাজার হাজার মজুদ মজুদ এইসব বাংলাদেশি বা বাঙ্গালীদের মধ্য থেকে রুবুল্লা আলমীরকে চয়ন করেছে বলি আলহামদুলিল্লাহ ওরা আসছে সব ক্লে আর কষ্ট সহ্য করে আসছে তাদের নিয়ত হয়তো হজ উদ্দেশ্য যদি নিয়তটা খালিশ হয়ে যায় হজও হবে হেদায়ত হবে দুনিয়া আকারের লাভ আর কল্যাণ লাভ হবে ইনশাআ আল্লাহ নিয়ত গড় বড় হলে কিন্তু ইচ্ছা আমাদের কাজ হলো কাজ করা আল্লাহ করব। আপনি যদি দেখেন আপনি ভালো কাজ করছেন বলুন আলহামদুলিল্লাহ জান্নাতের পথে আছি আর যদি দেখো খারাপ পথে আছো বলুন আমি তুমিলনা চলে আসো আমার এই পথে তুমি যাবে ইনশাআল্লাহ কোন পথে জান্নাতে ইনশা আল্লাহ ইরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি পাঠ করলেন বললেন ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া صدক বিলহুসনা ফসানয়াসিরহু লিল ইয়াসরা ওয়া আম্মা মান বখিলা ওয়া استগনা ওয়া كাযাব বিলহুসনা রহমত জারির থেকে বলছেন رسول الدراجة عامر بن عبد الله بن زبير برجنت كان أبو بكر رضي الله عنه يعتق على الإسلام بمكة فكان يعتق عجائز ونساء أسلم فقال له أبوه أي بنية أراك تعتق أناسا ضعفا فلو أنك تعتق رجالا شخص برجنت بلن আবু বাকর সিদ্দিক যারা ক্রীতদাসীদেরকে ওদেরকে ক্রয় করতেন আর আজাদ করে দিতেন সুবাহিতে আপনারা জানেন তো বিলাল রানহুকে কে আজাদ করেছেন আবু বাকর এই জন্য তার মালিক তাকে কত মানে কত শাস্তি দিত তাকে আবু বকর দেখলেন ওই ব্যবস্থা ক্রয় করলেন আজাদ করে দিলেন শুভেন বিলাল ক্রীত দাস কিন্তু এবার হয়ে গেছেন নেতা সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রসুন স্বাভাবিক লোক নাকি হ্যাঁ আপনারা তো জানেন বি দেখলাম জান্নাতে তুমি আমার আগে আগে চলছো আমি তোমার আওয়াজ তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি বলো তো কেন বিলাল বিলাল বললেন রতিয়াল যখনই আমার উজু নষ্ট হয় তখনই আমি উজু করি আর দূরে কাজ ফলাত রসুন বললেন বিলাল আমার বিশ্বাস এ কারণেই আমি হ্যাঁ বিলাল তোমাদের মত বেদাতিরা শিয়ারা আল্লাহ রসুন সাহাবাদেরকে নিয়ে সাতটা বিদ্রূপ করে সাহাবাদের সমালোচনা করে আপনারা শুনতে পাচ্ছেন তো ও ইরানের অতবা কথিতা বিশ্বাস রাখতে হবে তার মধ্যে দোষ রয়েছে কোন সাহাবির সমালোচনা আমরা কোন মুসলমান করি না করেন কারণ যাদের ব্যাপারে আলামিন বলেছেন আলমিন বলেছেন যারা মক্কা বিজয়ের পরে আমি করে দিয়েছি সবার সাথে মানে কি বলেন তো সবাই না করেছেন আল্লাহ হোসনা করেছেন হোসনা মানে কি জন্নতের ওদা করেছেন আল্লাহ তুমি আমাদের তো তোমাকে ক্রয় করে দিচ্ছ যদি একটু শক্তিশালী মানুষ হতো ভালো ভালো লোক হতো হ্যাঁ যুবক হতো আর তুমি যদি এরকম ক্রয় করে আজাদ করে দিতে তাহলে তোমার ফায়দা হতো বাবা এরকম করছো কেন ঠিক না বা তাই তো একটু শক্তিশালী দল যদি হয় ওদের সাথে অনেকে এটা বলে দুনিয়ার ইজ্জত হলো কিন্তু হে আব্বু আমি তো দুনিয়া চাই না আমি চাই আল্লাহর কাছে যা আছে তা বলো সব স্পষ্ট হচ্ছে কিনা বিলালকে আমি আজাদ করে দিয়েছি অমুক নারীকে আজাদ করে দিয়েছি জাহান্ন থেকে মুক্তি পেয়ে আমি যেন জন্নত লাভ করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এদেরকে আজাদ করে দিচ্ছি তাই শুধু দুনিয়াকে সামনে রেখে কাজ করবেন না বুঝলেন সামনে রেখে কাজ করবেন দেখবেন ইনশাল আপনি আল্লাহ আপনাকে আসবে না যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছে তাই আসবে এর থেকে বেশি না আবার হয়তো আপনি দুনিয়া পেয়ে গেছেন কিন্তু ভিতরে যাও সব মন্দেহ এত অশান্তি বলার মত না আর যারা আগ্রা চায় আল্লাহ তাদেরকে আগ্রাতে আল্লাহাম আজকের মতো এখানে শেষ করলাম যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে ইনশাআ আগামী সপ্তাহে বাকি অংশ আবু বাকর সিদ্দিক উদ্দিন আগামী সপ্তাহে আরো আসবে ইনশাআাল আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে হকের পথে আসার তৌফিক দাও সিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও তোমার হুকুম হক মানার তৌফিক দাও আয়াল্লাহ মুজরুমদেরকে উদ্ধার করো জালিমদেরকে পকড়াও করো মজরুমদেরকে উদ্ধার করো মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও আল্লাহ মুহম ওাল আলহব الله জজাক